এই দুটো গোত্রের মধ্যে যুদ্ধ চলত সমানে সমানে রাজনৈতিক এমন যে যদি দুটো গোত্র কোনোভাবে এক হতে পারে তাহলে তারা একটা শক্তিশালী রাজনৈতিক এনটিটিতে পরিণত হবে সম্ভবত সেই বিষয়টি উপলব্ধি করেই খাজরাজ গোত্রের আসআ আওয়াস গোত্রের দুই নেতৃত্বশীল ব্যক্তিকে টার্গেট করেন তারা হলেন উসাইদ বিন খোজাইর এবং সিন মোয়াজ তাদের দুজনকে বলা চলে আওয়াস গোত্রের প্রমিনেন্ট ফিগার্স তারা দুজন মুসলিম হওয়ার অর্থ হচ্ছে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 মুসলিম ও অমুসলিম উভয় ছিল যদিও গোপন বৈঠকটি ছিল শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলহিস্লাম ও মুসলিমদের মধ্যে কিন্তু তার মদিনা থেকে যাত্রা করার সময় তাদের গোত্রের অমুসলিম সদস্যের সাথে একসাথে এসেছেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সাথে সাক্ষাৎ করতে আসে তিয়াত্তর জন মুসলিম পুরুষ এবং দুই জন মুসলিম নারী মদিনা থেকে আগত মুসলিমদের মধ্যে ছিলেন গা বেবেন মালিক রদ আহু তিনি তাদের হজ যাত্রার একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমরা সেবার হজ করতে মক্কায় যাই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 কাহাব মক্কার এক লোকের কাছে রসুল্লাহ কোথায় আছেন জানতে চাইলেন সে বলল আপনারা কি রসুল্লাহ সাল্লু আলিয়াকে চেনেন কখনও তাকে দেখেছেন কাব বললেন না তাকে আমরা চিনি না সে বলল আচ্ছা তার চাচা আব্বাস এবং আব্দুল মোত্তালিবকে চেনেন বললেন হ্যাঁ আমরা তাকে চিনি সে বলল তাহলে আপনারা মসজিদুল হারামে প্রবেশ করলে দেখতে পাবেন যে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন তিনি রসুল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 কাব এ বিন মালিক ছিলেন একজন বিখ্যাত কবি এজন্য আব্বাস যখন কাবকে পরিচয় করে দিচ্ছিলেন তখন রসুল্লাহ সাল্লাই জিজ্ঞেস করলেন ইনি কি কবি কাব কিনা এই ঘটনায় কাবাব তার অনুভূতি ব্যক্ত করেছেন এই বলে রসুল্লাহর এই কথাটি আমি কখনো ভুলব না কাব এবিন মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম তাকে আগে থেকে চিনতেন রসুলুল্লাহর সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এত দিন অপেক্ষা করে আসছিলেন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 একসাথে সত্তর জন লোকের একটি দল রসুল্লাহ আলহামের সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল এভাবে তারা সবাই এক এক করে আকাবায় মিলিত হলেন রসুল্লা আলহাম ছিলেন মক্কা থেকে আসা একমাত্র মুসলিম তার সাথে ছিলেন তার চাচা আব্বাসে বিন আবদুল মুতালিব আব্বাস তখন মুশ্রিক ছিলেন এই বৈঠকে তিনি ছিলেন একমাত্র অমুসলিম তিনি প্রথমে কথা শুরু করেন তিনি বললেন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 তাই আব্বাস তাদেরকে বলছিলেন যদি তাদের এই সামর্থ্য না থাকে তাহলে তারা যেন এই অঙ্গীকারে অংশ না নিয়ে আল্লাহ রসুলসাল্লু আলহ্লামকে মক্কাতেই রেখে যায় প্রশ্ন আসতে পারে অমুস্তিম হওয়া সত্ত্বেও কেন আব্বাস সেখানে উপস্থিত ছিলেন কারণ আব্বাসে বিন আবদুল মুতালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের চাচা এবং বনু হাসিম গোত্রের একজন মুরব্বী মুশ্রিক হওয়া সত্ত্বেও তিনি রসলার সাথে থাকতে পছন্দ করতেন এবং তার সকল কার্যকলাপের দিকে লক্ষ্য রাখতেন আবু তালেবের মৃত্যুর পর মক্কায় রসুল্লাহ আব্বাস ছিলেন তাদের মধ্যে একজন তাই তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন তার ভাতিজা যখন মক্কা ত্যাগ করে যাবে তখন যেন সে নিরাপদে থাকে আর এ কারণেই রসুল্লাহ সাল্লু আলিয়া তাকে বৈঠকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন বনু হাসিমত্রের একজন প্রতিনিধি হিসেবে আব্বাস বৈঠকে উপস্থিত থেকে গোত্রের সন্তানদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন আরো প্রশ্ন আসতে পারে চাচা আব্বাসের নিরাপত্তা কি যথেষ্ট ছিল না যেখানে আবু তালিব ও তার চাচা হিসেবে এতদিন অনেকের মত্রের লোকেদের কাছে আবু তালিব সম্মানিত ছিলেন তাদের উপর যেমন প্রভাব প্রতিব ছিল তার অন্য তেমনটা ছিল না তাই বয়োজ্যেষ্ঠতার জন্য আবু তালিব যেভাবে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে করতে পেরেছিলেন নিশ্চিতভাবেই আব্বাস সেভাবে পারতেন না তিনি ছিলেন যুবক তবুও তার সাধ্যমতো চেষ্টা করে হিজরতের আখ পর্যন্ত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 भलमंद सकल अवस्थाय कान्छलता असच्छलता सर्ववस्थाय आल्लर पथे कर सत्क आदेश और असत्ज निषेध कर आल्लर पथे हक कथा ए ब्यापारे नींद नींदा के परो करबादी तुम्हारे आसी सहा कर हेफाजत करोम निजेदे स्त्री और सन्तान देके हेफाजत करो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 আমরা আজ তার কাছে এই কারণে সমবেত হয়েছে যে তিনি আল্লাহর রসুল তাকে আশ্রয় দেওয়ার অর্থ হল সমগ্র আরবের সাথে শত্রুতা সৃষ্টি হওয়া এর ফলে তোমাদের নেতাদের জীবন হুমকির সম্মুখীন হতে পারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজবে। যদি তোমরা মনে করো তোমরা এই ঝুকির ভার সইতে পারবে তবেই তাকে নিজেদের কাছে নাও তোমাদের এই কাজের বিনিময় আল্লাহর কাছে রয়েছে আর যদি নিজেদের যান তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তবে এখনই তাকে ছেড়ে দাও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 তবে বুঝে শুনে অঙ্গীকার করো আর যদি তোমাদের অন্তরে কোনরূপ ভয়ভীতি থাকে তাহলে দেরি হবার আগেই এই প্রতিশ্রুতি থেকে সরে পড় তিনি চাচ্ছিলেন না ঝোঁকের মাথায় বা ইমোশনাল হয়ে আনসাররা বায়াত দিক এবং পরে বিপদের মুখে ছটকে পড়ুক কিন্তু না আনসাররা ঝোকে বসে না ইমানের চেতনায় উজ্জীবিত হয়েই আজকে বায়াত করতে এসেছেন তারা আসাদ জুরারাকে সরিয়ে দিয়ে বললেন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 তারা খজরাজ গোত্র থেকে নয়জন এবং আওয়াস গোত্র থেকে মোট জন করে বারোজন প্রতিনিধি বাছাই করে দিলেন ইসলামের ইতিহাসে এই বারোজন নকিব রূপে পরিচিত বলেন। ওই বারোজন হলেন পূর্বোল্লিখিত আবু উমাম আসাদ এ বিন জোরারা সাধ এ রাবি আবদুল্লাহ এ বিন রওয়াহা রাফি এ বিন মালিক ইবেন আজলান বারা এ মারুর আব্দাল্লাহ এ বিন আমর পূর্বোল্লিখিত উবাদা সামিদ সাবাদা এবং মনজির এ আমর এই নয় জন হলেন খজরাজ গোত্রভুক্ত আওস কোত্রে ছিলেন তিনজন তারা হলেন উসায়েদিন খায়সামা এবং আপনারা এক একজন দায়িত্বশীল ও জিম্মাদার যেমন হাওয়ারিগণ এইসা আলাহি ইসালামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন আর আমি আমার সম্প্রদায়ের জন্য জিম্মাদার উপস্থিত সকলে তাতে সম্মতি প্রদান করেন বায়াত শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলহাম সবাইকে বললেন চলে যেতে থেকে তিনি তার ভাই মালিক থেকে আবদুল্লাহনা করেছেন তিনি বলেছেন আমরা যখন রসুল করলাম তখন আকাবা পাহাড়ের চূড়া থেকে শয়তান এমন জোরে একটা চিৎকার দিল যা ইতপূর্বে আমরা কখনো শুনিনি চিৎকার দিয়ে সে বলল হে তাবু ও গৃহের অধিবাসী বৃন্দ এক নিন্দিত লোক এবং তার সাথে কতক ধর্মতাকি লোকদের ব্যাপারে তোমরা কোন ব্যবস্থা নিবে কি তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে একমত হয়েছে বললেন এই চিৎকারকারী হল আকাবার ঘৃণ্য আজিব্যকেলাম আরো বললেন হে আল্লাহ দুঃশ্মন আমরা তোকে এই সুযোগ দেব না এরপর রসুল্লাহ সাল্লু বললেন এবার সবাই নিজ নিজ তাবুতে ফিরে যাও আব্বাস এবলা বললেন ইয়া রসুল্লাহ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 যে আওস এবং গোত্র কোনো সহজ প্রতিপক্ষ নয় তারা ছিলেন যোদ্ধা। আউস গোত্রের মুসলিমরা চুপ করে থাকলেন তারা কোন উত্তর দিলেন না উত্তর দিল আওস আর খাজরাজের মুশ্রিকরা তারা বলল কই এরকম তো কিছু হয়নি আমরা তো কখনো মুহাম্মদের সাথে দেখা করিনি গোত্রের মুশ্রিক সদস্যরা জানতই না যে গোত্রের মুসলিম সদস্যরা আল্লাহ রসুল সাল্লু আলহিউলামের সাথে দেখা করেছে গোপন বৈঠকের ব্যাপারে তাদের কোন ধারণাই ছিল না তারা বারবার বলছিল যে তারা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেনি কা আবে মালিক বলেন আমরা মুসলিমরা চুপচাপ করে একে অন্যের মুখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম আমরা কোনো কথাই বলিনি কিন্তু কোরাইস্তের মন থেকে কোনোভাবেই সন্দেহ দূর হচ্ছিল না কা আবে মালিক চাইলেন কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে যেন কোরাইশরা আসল বিষয়টি ভুলে যায় সেখানে ছিল হারিস বিন হিসাম কুরাইস্তের নেতৃস্থানীয় এক ব্যক্তি তার পায়ে একজোড়া নতুন জুতা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 তাদের মধ্যে একজন খুব ফসা দীপ্তময় চেহারা বিশিষ্ট নেতৃস্থানীয় লোক ছিল আমি মনে মনে বললাম এদের মধ্যে যদি কারো কোনো উপকার পাওয়া যায় তবে এই লোকের নিকট পাওয়া যাবে সে যখন আমার কাছাকাছি এল তখন হাত উপরে তুলে আমাকে প্রচন্ড খুশি দিল তখন আমি আপন মনে বললাম এরপর ওদের কারো কাছ থেকে আর কোন সহানুভূতি আশা করা যায় না আমি তাদের হাতে ছিলাম তারা আমাকে টানা হেস্টা করতে থাকে মাটিতে ফেলে টানতে থাকে হঠাৎ তাদের এক লোক আমার প্রতি সহানুভূতিশীল হয় সে বলল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 এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত এরপর তারা দুজনে এলো এবং সাধ রাজিয়াহ আনহুকে অত্যাচারী কুরাইশদের হাত থেকে রক্ষা করল সাদ রাজিয়াহ আনহু আপন পথে চলে গেলেন সাদ হযু সাদহুকে যে ব্যক্তি খুশি মেরেছিল সে ছিল সুহায়ল এ বিন আমার ইবিন হিসাম বলেন যে ব্যক্তি সাদ সাহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হল আবুল মুখতারি এবেন হেসাম সাধা ছাড়া পেয়ে গেলেন কোরাইশদের আর কিছু করা থাকলো না অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হলো তাই তারা মনোযোগ দিল রসুল্লা সাল্লু আলহাস্লাম এবং মুসলিমদেরকে কিভাবে মদিনা হিজরত করা থেকে আটকে রাখা যায় সেই ঘটনাগুলো আমরা একটি পর্বে আলোচনা করব ইনশা আল্লাহ ছিল ছিল রসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকল পর্যন্ত রসুল্লাহু আলিয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল রসুল্লা সাল্লাম এমন একটি ভূমি সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন এটি সম্ভব হয়েছিল আকাবার দ্বিতীয় আকাবা মাধ্যমে। বায়াতের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি ইনশাআল্লা পয়েন্ট নম্বর এক কাহ বিবেন মালিক রাদহু বলেন মদিনাত করার পূর্বেই আমরা সালাত আদায় করতে শিখেছিলাম আমাদের দিনের জ্ঞান লাভ করেছিলাম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 একটুও বিলম্ব না করে সাধ্যমতো দিনের জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়া কাহবে মালিক এবং তার সহযোগীরা যখন দিনের বুঝ লাভ করেছেন সালাত আদায় করা শিখে গেছেন তখনও আল্লাহ রসুদাহ আলী সাল্লাম মদিনায় প্রবেশ করেননি তাদের কাছে একজন শিক্ষক ছিলেন মুসাহ অমায় রদেলাহু আনহু কিন্তু কাহাবিবিন মালিকের বক্তব্যের একটি অন্তর্নিহিত বার্তা রয়েছে তা হল আমরা প্রস্তুত আমরা শিখছি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 যখন রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম আনসারদের কাছে তার চুক্তি শর্তগুলো সম্পর্কে বলছিলেন তখন তাদের প্রশ্ন ছিল বিনিময়ে আমরা কি পাব রসুল্লাহ আলহাম এক শব্দে উত্তর দিয়েছিলেন জান্ন এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে সকল ইসলামী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র জান্নাত আল্লাহর আতআলাকে সন্তুষ্ট করাই প্রতিটি কাজের মূল উদ্দেশ্য খ্যাতির জন্য নয় অর্থের জন্য নয় সামাজিকতার জন্যও নয়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 রসুল্লাহ কোন লুকোচাপ রাখেননি তিনি আনসারদের জানিয়ে দিয়েছিলেন যে তাদের এই কাজের জন্য তাদের ও তাদের পরিবারে জীবন হুমকির মুখে পড়তে পারে আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার অর্থ নিজেদের জীবনের যুদ্ধ ডেকে আনা আর এই কাজের বিনিময় হিসেবে রসুল্লাহ সাল্ল আলহ্লাম তাদেরকে দুনিয়ার প্রাচুর্য বা অর্থ সম্পদের প্রতিশ্রুতি দেননি ক্ষমতার প্রতিশ্রুতিও দেননি তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা কোন সহজ কাজ নয়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 এর থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম সুরাহ বা মিউচুয়াল কনসালটেশনকে উৎসাহ দিচ্ছিলেন বারো জনের মধ্যে নয় জন ছিলেন খজরাজের কারণ খজরাজের মুসলিমরা ছিলেন আওয়াজ থেকে সংখ্যায় বেশি এবং দশ নম্বর যেই পঁচাত্তর জন আনসার রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই আল্লাহ রসুলসাল্লু আলিয়া যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান যারা বেঁচে ছিলেন তাদের অনেকে ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ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 অন্যান্য সম্পর্কে জানতে কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল অর্গ 2 0 1